মানবতার সমাধান সারা বিশ্বের সম্মানিত দর্শক শ্রোতা আমি আপনাদের সম্মুখে कौर करीम आल्लर पक्ष के अवतीर्ण अबिकृत चिरंतन सर्व्यापी आहवानकारी एक महान ग्रंथ यही विषय आलोचना करब्य रेखे से ही वक्तव्य धारावाहिकत सामने आो क्यों बक्तव्य मध्यमें विषय वस्तु आलोचना शेष कर चेष्टा करब কোরআন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ গ্রন্থ কোন মানুষের কথা নয় কোন মানুষের কবিতা নয় কোন গীতি গীতিকাব্য নয় কারো কোনো নীতি বাক্য নয় কারো কোনো এই সাহিত্যকর্ম এটা নয় এটা আল্লাহর পক্ষ থেকে আসা দুই এই কোরআন যেহেতু আল্লাহর কালাম সুতরাং আল্লাহ যেমন চিরন্তন আল্লাহর কালামও তেমন চিরন্তন এ ধংশ হবার নয় লয় হবার নয় খয় হবার নয় এবং আল্লাহ পাক সেই গ্যারান্টি নিজেই দিয়ে দিয়েছেন আমি স্বয়ং এই বা ক্রিম অবতীর্ণ করেছি নিশ্চয়ই অবশ্যই একে হেফাজত করব। এর হেফাজতের দায়ী দায়িত্ব আল্লাপাক বলেন এটা আল্লাহর নিজের সুতরাং মানুষ চেষ্টা করলেও মানুষ ইচ্ছা করলেও এই কোরআনকে বিকৃত করতে পারবে না এই কোরআনকে চেঞ্জ করতে পারবে না সংযোজন করতে পারবে না প্রিয়জন করতে পারবে না এই কোরআন আল্লাহ ওয়াহি ওয়াহি আল্লাহ পাক ইতিপূর্বেও নবীদের উপর করেছেন ওয়াহির অর্থ হল আল ইবল আল খাফি আসারে গোপন ভাবে খুব দ্রুত গতিতে को किु जानिए देर शब्दिक अर्थ आल्ला पाक नबीर का रसुलगणर का भलो मन करें, जा करें। जाके खुशी नबूवत दें जा रेसालत दें मानुषर कथा जे रखम आल्लर कलम नए से ओह नए ठीक कोबूवत दबी करें रेसालतर दाबी करें दबी करारे दबी करार, करार कारण সে নাবি হয় না রাসুলও হয় না আল্লাহ তার রসালত তার নবুত কাকে দিবেন কোথায় দিবেন তা তিনিই জানেন কিছুদিন গুহার মধ্যে অবস্থান করে কিছু হিমালয়ের পাদদেশে কিছুদিন থেকে কিছুদিন গঙ্গার তিনি অবস্থান করে কিছুদিন জপতপ করে জপমালা গলায় দিয়ে কিংবা কেউ কেউ কিছু চটাধারী হয়ে চিন্তা হাতে নিয়ে বা কিছু প্রবাদ বাক্য নীতি বাক্য বলেই দাবি করে বসবেন আমি তো ভগবানের অবতার হয়ে গেছে। বা আমার কাছে নবত এসেছে রেসালত আমি যা বলি তা আল্লাহ কথা নয় আল্লাহ দিচ্ছেন আর আল্লাহ আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয়েছে আপনার কাছে কিভাবে ওয়াহাই আসে কারিমে ব্যাপারে এসেছেন وما كان لبشر ان يكلمه الله الا وحيا أو من ورائه حجاب او يرسل رسولا فيحي باذنه ما يشاء انه علي حكيم سوره الشورى 50 نمبر ایت الله پاک بولن وما كان لبشر كون মানুষের জন্য এমন সঙ্গত নয় যে তার সাথে আল্লাহ পাক কথা বলবেন অর্থাৎ পাক মানুষের সাথে কথা বলেন ও হের মাধ্যমে তারপর তিনি যা ইচ্ছা করেন তাই করেন তাই প্রত্যাদেশ পাঠান সে বাণী তিনি এভাবে পাঠান গিব্রিলের কথা তৌরাতঞ্জিলেও রয়েছে যিনি বার্তা আল্লাহর পক্ষ থেকে যিনি দুধ ওহিনী আসেন তার ছয় শত পাখা রয়েছে তিনি দ্রুত গতিতে ওহিনী আসেন আল্লাহ সরাসরিও নবীদের মনের মধ্যে ওহির করেন বা ওহি পাঠিয়ে দেন কিংবা পর্দার আড়াল থেকে কথা বলেন কখনো বা আল্লা নবী বলেছেন মিস্ত্র সালসালাতুল জারাস ঘণ্টা ধ্বনি যেরকম টন টন টন টন করে আওয়াজ করে ওই রকম ঘণ্টা ধনির মতো আল্লাহর পক্ষ থেকে ওহি আসে আর এই হেটা আল্লাহ নবীর কাছে সবচেয়ে কষ্টকর খুব কঠিন হয়ে পড়ে এবং আল্লাহনবী অনেক সময় ফসাদুমিন হলো আরাকল জিমান সাহিউল বখারিতে হাদিস এসেছে যে আল্লাহ নবী এই ধরনের ওহে আসার পরে তিনি ঘেমে যেতেন খুব পরিশ্রম হত তার টপ টপ করে কপাল দিয়ে তার ঘাম ঝরে পড়তো এভাবে ও হে প্রথম যে ও হে আসলো তিনি হেরাহর্বতের গুহায় রয়েছেন শাহিউল বখারিতে বিস্তারিত বিবন রয়েছেন হেরাহ্বতের গুহায় তিনি দীর্ঘ সময় কাটাতেন খাদিজা রাজিউল্লাহ তাল আনহা বলেছেন কিন্তু আতজ রসুল্লাহ সাল্লি সাল্লা সাল্লাম আমি নবী মোহাম্মদ তার জন্য খানা পিনা এবং আসবাবপত্র গুছিয়ে দিতাম তিনি হেরা পর্বতের গুহায় কয়েক দিন পর্যন্ত থাকতেন সেখানে তার কাছে ওহি আসলো। এই উহে আসার কথাই ছিল যেটা পূর্বে ইঙ্গিত এবং ইশারা করা হয়েছে ও রাসুল করে পাঠানো হয়েছে এবং একজন বলেছিলেন যে আমি তোমাদের কাছে একজন রাসুলের সুসংবাদ নিয়ে এসেছি যিনি আসবেন আমার পরে তার নাম হবে আহমদ ইব্রাহিম আলহ সালু আসসালাম করেছিলেন রব্বানা ওবা রসুল যে তাদের তেলাওয়াত করবে এবং তাদেরকে হেকমত শিক্ষা দেবে আল্লাহর কালাম অবতীর্ণ হয়েছে নবী সাল্ল আলি সাল্লা কাছে ফেরেস্ত আসলেন জিব্রাইল আসলেন চেপে ধরলেন ধরার পরে বললেন এ করা আল্লাহ নবী বলেন না বেকার আমি তো পড়তে জানি না আমি তো পড়া জানি না এই অনেকে বলেন নবী সাল ঠিক নয় তিনি ইগনোরান্ট এবং ইলিটারেটের মধ্যে পার্থক্য রয়েছে মূর্খ এবং লেখাপড়া না জানা দুটোর মধ্যে পার্থক্য রয়েছে তিনি কোনো মানুষের কাছে লেখাপড়া শিখেন নাই কিন্তু তিনি জ্ঞানী কিন্তু তিনি শিক্ষিত তিনি অনেক কিছুই যান তিনি শিক্ষিত তিনি জ্ঞানী তিনি জানেন তিনি বোঝেন তিনি বৌদ্ধ শক্তি সম্পন্ন তিনি বিচক্ষণ সকল দিক থেকে কিন্তু তিনি কোনো মানুষের কাছে লেখাপড়া করেননি পাক বলেন কোন কিতাব পাঠ করো নাই কোন বই পাঠ করো নাই তুমি পড়তেও জানো না তুমি লিখতেও জানো না ক্যারেডি ভক্স তিনি বলেছেন যে মুহাম্মদ ওর কাছে কোনো আসে নাই তাদের ভাষায় সেই যে গিয়েছিল সিরিয়ায় বাণিজ্য করতে সেখানে গির্জার এক সাথে দেখা হয়েছিল তার কাছ থেকে কিছু তৌরাত এবং ইঞ্জিল শিখে এসেছিল সেইটাই তার ভাষা আরবিতে বক্তব্য উপস্থাপন করে সে দাবি করেছে আল্লাহ পাকে স্পষ্টভাবে এই সকলে বিধর্মীদের বিশেষ করে ইহুদি এবং খ্রিস্টান যারা নবী মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম ইসমাইল আল্লাহিস্লা বংশ থেকে আসার কারণে নবী হিসাবে মানতে চান না বা তার কাছে ওই এসেছে এটা যারা বিশ্বাস করতে চান না বা স্বীকার করতে চান না মনে মনে বিশ্বাস করলেও কেন মনে মনে বিশ্বাস করেন কামা আহলুল কিতাবরা নবী মোহাম্মদ সোল্ল আলহাতামকে এমন ভাবে চিনে যেমন তাদের ছেলে মেয়েকে চিনে পুত্রদেরকে চেনে বাপের কথা বলা হয় নাই কেন বাবা কে মানুষ নাও চিনতে পারে কিন্তু পুত্রকে তা মানুষ চেনে ফেলে ইয়া রেফুনা কেমা ইয়া রেফুনা আবনা আহম কিন্তু হেসাব করে হিংসা করে বিদ্বেষ করে তারা তা মেনে নিতে পারেনি বা মেনে নেয়নি আল্লাহর কাছ থেকে আসলো আল্লাহ নবী বললেন নিজের কথা ঢুকতে পড়তে পারে যিনি পড়তে পারেন যে কেউ তার উপর সন্দেহ করতে পারে লোকটা তো পড়া জানা মানুষ সুতরাং এটা আল্লাহর কালাম নয় নিজে বানিয়ে নিয়েছে সম্মানিত সারা বিশ্বের দর্শক শ্রোতা আমি মোহাম্মদ বাদরুদ্দানাদী আপনারা দেখছেন পিস টিভি বাংলা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 সম্মানিত পিস টিভির দর্শক শ্রোতা ছোট্ট একটি বিরতির পরে আমরা আবার আপনাদের কাছে ফিরে আসছি কোরআনে কারিমের উপর আলোচনা নিয়ে কোরআনে লৌহে মাহফুজে সুরক্ষিত ছিল সেটা বাইতুল আয়াত রয়েছে আল্লাহ পাক বলেন যে কোরআনে করিম নাজল হয়েছে রমাদান মশে শাহরু রমাদানি কোরআন রান এমন একটি মাস যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে সেখান থেকে বাইতুল এজা এসেছে পৃথিবীর আকাশে সেখান থেকে প্রয়োজন অনুপাতে যখন আল্লাহ ইচ্ছা করেন তখন খণ্ড ভাবে আল্লাহর নবীর কাছে নাজেল হয়েছে প্রথম সেই নাজেল হলো আল্লাহর কাছ থেকে আল্লাহ নবী বললেন মা আনা বেকারে আমি পড়তে জানি না পরিচ্ছন্ন কথা পরিষ্কার কথা তিনি কোনো ওস্তাদের কাছে শিক্ষার বা ডিগ্রির দাবি করেন নাই এর একমত হলো এই যে মানুষ নিজে শিক্ষিত হলে মানুষ তার উপর সন্দেহ করতে পারে বা নিজেও নিজের অহের দাবি করে ফেলতে পারে এত কথা যে পুরাণে ক্যারেমের মধ্যে ইমানের কথা দুনিয়ার কথা আখেরাতের কথা নবীদের কেসা এত উচ্চাঙ্গের সাহিত্য এর মধ্যে ইতিহাস এর মধ্যে ভূগোল এর মধ্যে বিজ্ঞান এর মধ্যে জান্নাতের কথা এর মধ্যে জাহান্নামের কথা এর মধ্যে মাটির কথা এর মধ্যে আকাশের কথা এর মধ্যে মানুষের কথা এর মধ্যে কত যে কিছু রয়েছে যে ব্যক্তি কোনো তাদের কাছে বিশেষভাবে কোনোদিন কোনো কিছু শিক্ষা নেয়নি সে ব্যক্তি এগুলা বলে কোথার থেকে এই প্রশ্নের উত্তরেই সরাসরি এসে যাবে যে তার কাছে মহা জ্ঞানী মহাশ্রষ্টা সেই আল্লাহর পক্ষ থেকে ওহে আসে আল্লা নবী বললেন নির্দিধ হয় আমি পড়তে জানি না জিব্রিল বলেন একরা তুমি পড়ো আমি পড়তে জানি না তারপরে হির মাধ্যমে তিনি বলা শুরু করে দিলেন রব্বি কল্ল তোমার রব্বিন নমে যিনি তোমাকে সৃষ্টি করেছে। খালাকাল করেছেন খালাকালীন আলাপ মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে নতফার পরে আলাক যে শুক্রকের ঝুলন্ত থাকে মায়ের অভাবের মধ্যে যে ঝুলে থাকে আটকে থাকে সেটা আলাক আলাপ মানে হলে ঝুলে থাকে খালাকাল ইনসান আমিনা আলাক। একর অরব্য কেন একর তোমার রব তিনি হলেন অত্যন্ত দাতা দয়ালু দানশীল এক রব্বুকাল আকরম আল্লা দিয়া আল্লা কালাম যিনি কলম দ্বারা শিক্ষা দান করেছেন আল্লা আলম মানুষ যা জানে না মানুষ যা জানতো না তা আল্লাপাক ওয়াহির মাধ্যমে মানুষকে শিক্ষা দিয়ে থাকেন আল্লা নবীর কাছে এই প্রথম ওয়াহি আসলো আমি আগেই বলেছি কোনো কিছু যদি ধর্মীয় গ্রন্থ হতে হয় কোনো পুস্তক বা শ্লোক বা বাক্য যদি ধর্মীয় গ্রন্থ হতে হয় সেটা আল্লাহর পক্ষ থেকে আসতে হবে ওয়াহি দুই মাতলু হল ওয়াহু হল যারে মাতলু বা তেলাওয়াত আল্লাহর পক্ষ থেকে এক্ষেত্রে আল্লাহ পাক বলেছেন নিজের ইচ্ছা থেকে খামখালিতে কোনো কথা বলেন না আল্লাহ যাহার বিষয়বস্তু এবং ভাব আদেশ নির্দেশ সবকিছু আল্লাহর পক্ষ থেকে কিন্তু ভাষাটি হলো নবী মোহাম্মদ সাল্ল আলী নবী মোহাম্মদ সাল্লু আলী সাল্লামের ভাষা কোন নিম্ন ছিল না উচ্চাঙ্গের ভাষা ছিল সুন্দর অলঙ্কার চিত্তাকর্ষক শ্রুতিমধুর ভাষায় তিনি কথা বলতেন এই জন্য বলেছেন আল্লাহ নবীম আমি আরবের যত আরব ভাষাভাষী আছে তাদের মধ্যে আমি বিশুদ্ধ ভাষাভাষী আর তার চেয়ে বড়ো কথা হলো আমার জন্ম ক্রাইশ ক্রাইশ বংশের ভাষা আরবি ভাষাভাষীদের মধ্যে সবচেয়ে উচ্চাঙ্গের এবং উৎকৃষ্ট ছিল কাজেই দাইল আল্লাহ যারা হবেন তাদের ভাষা স্পষ্ট এবং শুদ্ধ করার চেষ্টা করা দরকার কেন কোরআন অত্যন্ত উচ্চাঙ্গের ভাষা এবং চ্যালেঞ্জ করা ভাষা আল্লাহ নবীর ভাষাও খাদিসের ভাষা অত্যন্ত উচ্চাঙ্গের অত্যন্ত মার্জিত অত্যন্ত শ্রুতিমধুর ভাষা সম্মানিত দর্শক শ্রোতা ধর্মীয় গ্রন্থ হতে হলে সেটা রিলিজিয়াস বুক হতে হলে সেটাকে আল্লাহর পক্ষ থেকে আসতে হবে এবং সেটা প্রমাণিত হতে হবে অপ্রমাণিত মানুষের বানানো কিছুকে ধর্মগ্রন্থ হিসাবে শ্রদ্ধা করা ধর্মীয় শ্লোক হিসেবে সেটাকে মনে নেওয়া সেটা কোনো বুদ্ধিমত্তার লক্ষণ আদৌ নয় কেউ হয়তোবা ধর্মগ্রন্থ হিসেবে দাবি করতে পারে নিজের কথাকে ধর্মীয় বাণী হিসাবে চালিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে মানুষ চাতুর্য চালিয়ে যেতে পারে কিন্তু আমার বক্তব্য হল সেই সকল মানুষদের কাছে যে মানুষগুলো কোনো একটি মানুষ কিছুদিন বনে বাঁধরে বিহারে হিমালয়ের পাদদেশে বা গঙ্গার তীরে বা তপোবনবেশে ধ্যান করে কেউ কেউ হয়তোবা কিছু জটা চিমটা ইত্যাদি হাতে এনে কেউ বা একটু ভাব গাম্ভীর্য ধরে এসে দু চারটা বলে দেবেন একই কেন মানুষ ওই হিসাবে মেনে নেবে এক তার গ্রন্থকে কেন মানুষ ধর্মগ্রন্থ হিসেবে বিশ্বাস করবে কেন তার কথাগুলোকে রিলিজিয়াস বুক হিসেবে বিশ্বাস করবে যারা বিশ্বাস করেন মানেন আমার প্রশ্ন তাদের কাছে এটা কিন্তু যৌক্তিক নয় এটা অযৌক্তিক কাজে আমি দৃষ্টি আকর্ষণ করব ধর্মগ্রন্থ হিসাবে যদি মানতে হয় কিতাব হিসাবে যদি মানতে হয় পবিত্র গ্রন্থ হিসাবে যদি মানতে হয় সেটা যেটা অবিক্ষিত অবস্থা এখনো পর্যন্ত রয়েছে সেটা হলো আল্লাহর কালাম এই কিতাব উল্লাহ আল কুরআনুল করিম আমরা যদি দেখি বেদের দিকে বেদের হিসাব অনুযায়ী যারা ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন তারা অনেকেই বলেছেন যে খ্রিস্টপূর্ব ছয় শত বছর পূর্বে এক একজন এক এক কথা বলেছেন কেউ বলেছেন তিন শত বছর পূর্বে কেউ বলছেন চার হাজার বছর পূর্বে তিন হাজার বছর পূর্বে তো সর্বমোট সাড়ে পাঁচ হাজার থেকে ছয় হাজার বছর পূর্বের ব্যাপারটা হয় বেদের রচনাকাল তখন মানুষই রচনা করেছেন আল্লাহর পক্ষ থেকে ওহি হয়েছে বেদ এমন কথা খুঁজে পাওয়া যায়নি প্রথম ছত্র যেটা বিশ্বমিত্রের পুত্র মধুচ্ছন্দার প্রথম যেটা প্রথম মণ্ডলের প্রথম ঋগ যেটা ঋগ্দের সেটা মানুষের কথা সেখানেই লেখা আছে বিশ্বমিত্রের পুত্র মধুচ্ছন্দা ঋষি তিনি বললেন অগ্নি মিলে পুরোহিতং যজ্ঞস্ব আগুন সে হলো পুরোহিত তার জন্য যজ্ঞ করে আগুন হলো দেব দেবতাদের আহ্বাক তিনি তাদেরকে আহ্বান করেন ইত্যাদি ইত্যাদি এই বেদের মধ্যে রয়েছে শুধু স্রষ্টার পক্ষ তো আসেই নাই আসার কথা তারা দাবিও করেন নেই শ্লোক হলো মানুষের বানানো আর মন্ডল আর সুক্ত এর রেখ যা কিছু রয়েছে তা তো ঋষিদের বানানো তা তো ঋষিদের কথা মাত্র সেটা তো আল্লাহর কালাম ধর্মগ্রন্থ বলে তারা দাবিও করেন নাই আরেকটা ব্যাপারে কেন লক্ষ্য করতে হবে সেটা হলো গীতা আর ব্যাপারটা আমি সেদিন আলোচনা করেছি আজ থেকে মাত্র তিন হাজার বছর পূর্বে কুরুক্ষেত্রে কুরু পাণ্ডবের যুদ্ধের মাঠে কি ঘটনা ঘটল, সেই ঘটনাগুলো রাজদরবারে বসে একেবারে ব্যাসদেব ধনঞ্জয়কে দিব্যি চক্ষু দিলেন তিনি বসে বসে দিয়ে যা দেখলেন সেটার প্রথম শ্লোক হলো ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেত যুদ্ধ জিজ্ঞাসা করলেন ধৃতরাষ্ট্র যে কুরুক্ষেত্রে ধর্মক্ষেত্রে আমার পুত্ররা অর্থাৎ কুরুপান্ডবরা যে যুদ্ধ করছে তারা কি করছে প্রথম শ্লোক এটাও তো আল্লাহর কালাম নয় আল্লাহর কালামের মধ্যে আল্লাপাক বললাম আমি বলছি বাল্লার পক্ষ থেকে আসছে হেদায় বেদের প্রথম শ্লোক শুধু উল্লেখ করলাম এই পুত্ররা যুদ্ধের মাঠে কি করছে তিনি ধ্যান করে দেখলেন কি কি হচ্ছে সেখানে সেই ধ্যান করে দিয়ে যা দেখলেন সেটাই গীতা হিসাবে আমাদের মধ্যে প্রসিদ্ধ রয়েছে এটাকে ধর্মগ্রন্থ হিসাবে পবিত্র গ্রন্থ হিসাবে এটাকে শ্রদ্ধা করা হচ্ছে মানা হচ্ছে ব্যাখ্যা করা হচ্ছে আমার কাছে আশ্চর্য লাগে আমার কাছে অবাক মনে হয় স্পষ্টভাবে যেটা দেখছি মানুষের বানানো কথা সেটা কোনো গুরুত্বপূর্ণ কথাও নয় যুদ্ধের মাঠে কি ঘটছে সেই বিবরণটা কোনো ধর্মীয় কাহিনী কোনো ধর্মের কথা সম্মানিত ভাই ওনারা আট অষ্টা দশহ অধ্যায় রয়েছে আঠা অধ্যায় রয়েছে তবে হ্যাঁ কিছু কিছু কথা যেহেতু ওনারা শ্রীকৃষ্ণকে স্বয়ং ভগবান মনে করেন স্বয়ং ভগবান কৃষ্ণ এই কুরু কুরুপাণ্ডবের মাঠে এসে অর্জুনের পক্ষে তিনি যুদ্ধ পরিচালনা করেছিলেন বা যুদ্ধের সহযোগিতা করেছিলেন এই হিসাবে সেটাকে ধর্মগ্রন্থ বলা হয় কিন্তু পূর্ণাঙ্গ ধর্মগ্রন্থ কি করে হতে পারে কিন্তু আল্লাহর পক্ষতে যে কালাম নাজল হয়েছে প্রথমেই রব্যের পক্ষ থেকে একরা বিস্মি কাল্লে যে খালাক হে নবী তুমি পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এখানে কোনো মানুষের কথা নয় আল্লা সরস্বরী কালাম নয় তারপরে সেখানে বিভ্রান্তি স্পষ্ট যেটা বলেছি তিনটি দিন রাত হয়ে গেল সকাল সন্ধ্যা হয়ে গেল কিন্তু সূর্যই সৃষ্টি হয়নি অথচ চন্দ্র এবং সূর্য সৃষ্টি হলো চতুর্থ দিনে যিনি লিখেছেন তিনি আল্লাহ তো হতেই পারেন না কেন আল্লাহ লেখলে আল্লাহর কালাম হলে এত বড় ভুল হওয়ার কোথায় নয় যে তৃতীয় দিন পর্যন্ত সকাল হলো সন্ধ্যা হলো অথচ সূর্য এবং চন্দ্রই সৃষ্টি হয় নাই এমন ভুল আল্লাহ আসে করতেই পারেন নাই যিনি লেখেছেন তিনি এতটা সাধারণ গ্রামের স্বাভাবিক লোক ছিলেন কি লেখেছেন লেখার পরে তাকে যে ধরা হবে এবং এটা যে একটা মারাত্মক ভুল এতটুকু জ্ঞানও বা সেই লোকের ছিল না এভাবে করা হয়েছে ভিতরের কিসা কাহিনী তো আরো অন্যরকম লেখেছেন অমোক লেখক তমক লেখকের ওল্ড টেস্টের অনুবাদ যারা করেছেন তারা নিজেরাই লিখে দিয়েছেন এই এই অধ্যায়ের কে লেখক এই বিষয়টির কে লেখক এই আসফারের কে লেখক এই সিফিরের কে লেখক এই পাঠের লেখককে নিজেরাই সেখানে সন্নিবেশিত করে দিয়েছেন সুতরাং সম্মানিত সারা বিশ্বের দর্শক শ্রোতা আমি আপনাদের সম্মুখে যেটা বলছিলাম সেটা হলো। যে আল্লাহর কালাম যদি হতে হয় ধর্মীয় গ্রন্থ যদি হতে হয় রিলিজিয়াস বুক যদি হতে হয় তাহলে সেটা প্রমাণভাবে যৌক্তিকভাবে ঐতিহাসিকভাবে স্বাভাবিকভাবে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে এটা বোঝা যেতে হবে অনেকভাবেই সেটা বোঝা যায় সিয়াকে বোঝা যায় সাবাকে বোঝা যায় গতিবিধিতে বোঝা যায় অবতীর্ণ হওয়ার ভাব এবং ভাষায় বোঝা যায় বিষয়বস্তুতে বোঝা যায় এবং স্পষ্টই হয়ে গেছে বিভিন্ন ধর্মগ্রন্থ শত শত পাদ্রীরা তাদের এঞ্জিল নিক্ষেপ করা শুরু করলেন যে চারটি টিকে গেল একটি ছোট টেবিলের উপরে সেই চারটি এখন পবিত্র ইঞ্জিল হিসাবে গণ্য রয়েছে মেথু মার্ক লোক যখন কিন্তু চারটির সূচনার धर्म ग्रंथ हिसाब से जगत कोटी कोटी मानुष मे पे सम्मानित दर्शक श्रोता आलोचन इनशाला प्रसंगे अवतरणा करब असलैकुम वरहमतुल्ला वबरक হাফেজ এবহাঙ্গীর नो नो मान दिए चलें आलिम संसर्गे आज रे नुन सम्प्रचार सकाल आठ टेलिंग समर्पण मानुष भय पाएक्लियार बोम चले साल्म, पाए, आसते बुझे पर इसलामिक बोम शांति बोम अनेक आगे पड़े गेटा पड़े जेदी नबी मुहम्मद सल्लम जन्मग्रहण करें